করলেও দর্শকরা সত্যি ম্যালেন থিয়েটারের ঘোড়ার অভিনয় গুলো একদমই নিতে পারে একদম প্রত্যেক বইটা সব হয়েছিল তারপরে তারা শিশির কুমার নিজে আলমগীর করলেন রাজসিংহ প্রবোধ ঘোষ বসন্ত আই এই রকম না হয়েছে তখনকার সম্পর্কে খুব একটা বলবেন না যে জিনিসটা আপনার তখনকার দর্শকের দৃষ্টিভঙ্গি এবং এখনকার দর্শকের দৃষ্টিভঙ্গির তফাতা বুঝতে হবে তখনকার দর্শকরা থিয়েটার দেখতে যেত প্রধান দেখবার জন্য কতখানি অভিনেতারা রস সৃষ্টি করতে পারে যে ভূমিকা করছে সে ভূমিকার অন্তর্নিহিত ভাব কতখানি ব্যক্ত করতে পারে এইটার উপরই অভিনয়ের কিন্তু তারপরে তরুণ বিষময়ের শিশির চৌধুরীর তখনকার থেকে হলো এখনকার যেটা চলেছে কথা বলতে হবে তখনকার দিনে তো এই ছিল না এখনকার থিয়েটার শিক্ষা পদ্ধতি সম্পূর্ণ সে শিক্ষা দিতেন যে অভিনেতা তার ক্ষমতা অনুযায়ী সে করুক তাকে রিয়ার্সালের সময় পাঠ বলা হল পাঠ দোয়া হলো সে নিজে যা ধারণা করেছে সেইটা সে ব্যক্ত করলেন যেখানটায় ভুল হলো সেইখানটায় ডিরেক্টর শিক্ষক সংশোধন কিন্তু তার ব্যক্তি যে একদম লুপ্ত করে দিয়ে শিক্ষকরা শিক্ষার্থীদের অভ্যাস দিতে এই করবার জন্যে জিনিসটা ফুটিয়ে তুলবার জন্যে যে ব্যাপী একটা সিন তৈরি হচ্ছে কোথাও এত ঝর্ণা দিয়ে জল পড়ছে কোথাও আছে যে নদী ক্রস করে লোকেরা তার পরের যুগে সেটা আরো ভালোভাবে দেখানো হয়েছে এটা স্বীকার করে তখনকার দিনের আজকালকার দিনের এখন তো পয়সার অভাব নেই কিন্তু তখনকার দিনের যদি বিশ হাজার টাকা খরচ হয় তখনকার দিনে সেই প্রোডাকশন করতে হয়তো দু হাজার টাকা কিন্তু সেই দু টাকা এক কথায় নগদ বার করে ক্ষমতা সব প্রোপ্রাইটার ছিল না এবং দ্বিতীয়ত যারা ডিরেক্টর ছিলেন তারা সব সময় যে ছিলেন একমাত্র অমরেন্দ্রনাথের ডিরেক্টর এবং প্রোপ্রাইটার দুই ছিলেন কিন্তু গিরিশ চন্দ্র যখন করেছেন তিনি একটা একভাবে উপস্থাপিত করতে চান কিন্তু সেটার জন্য যে খরচের দরকার মালিক সে খরচ করতে রাজি না বহন করতে রাজি না অমরেন্দ্রনাথ সংস্কার করবার জন্য এতখানি অপরচুনিটি পেয়েছিলেন গিরিশ চন্দ্র মানুষ কুমারের বেলায় তাই বলা চলে যখন তিনি ম্যাডলেন থিয়েটার কাজ করতেন সে সময় তারলেটারের উন্নতি করতে আচ্ছা একটা কথা বলুন আপনি তো নিশ্চয়ই সীতা নাটক দেখেছেন আচ্ছা छवि तुल लरबारे से पर्दा कि मान सी একটা কিন্তু শিশির কুমারে একটা বেড়া রয়েছে বেড়ার সামনে চলার পথ সেই চলার পথ দিয়ে লোকেরে যাতায়াত করছেন এবং সেইটা খুব ভালো হয়েছিল যার ফলে আচ্ছা সেটা আচ্ছা কেউ একজন কোথায় বোধহয় পড়লাম না কেউ বললেন যে রামের আমি পাইটা খুব ভালো ছিল খুব ভালো ছিল আচ্ছা আপনার আচ্ছা আপনার কি জানা আছে অন্য কোনো গুলো আছে এখনো যেগুলো তোলা যায় পুরোনো জিনিস আমি নিজেও দেখি তার আগে তারপরে যখন কোর্ট থেকে এসে পেলি তাকে তুলে দিলে এবং তুলে দেওয়া ঠিক। সেই সময় তিনি পুরোনো যা কিছু জিনিস ছিল তারা কিন্তু সব নষ্ট করে দেয় আচ্ছা আমি নিজে দেখছি স্টার থেকে হাফিস করে। দুঃখে যাই বলুন একটা ওইটা নষ্ট করলে বলছি যে সব বিষয় না আলোচনা করি ভালো না ঠিক আছে সেটা মানে বুজতে উপারা যায় লোকের মন কিরোম ভাবে ওহ আচ্ছা আপনি কিরোম ভাবে থিয়েটারের সঙ্গে মানে শুধু দর্শকের রূপে তো নিশ্চয়ই যুক্ত ছিলেন আপনি অভিনয় করেছেন আচ্ছা আচ্ছা অনেক করেছেন গোড়া আচ্ছা আচ্ছা আর আপনি নাটক লিখেছেন নাটকের সম্পন্ন হ্যাঁ এই যে আপনি বইটা দিলেন শিশুর কুমারের নাট্য চর্চা এটাতে আপনার লেখা আছে শিশুর কুমারের সম্পর্কে আচ্ছা আর এই বইটা হলো নিশ্চয় আচ্ছা আর অনেক পত্রপত্রিকা এতদিনে বেরিয়েছে সেগুলোর সম্পর্কে দু তিনটা কথা কোন কোন ইম্পর্টেন্ট এইটা আপনি বলুন আবার যতগুলো নাম আপনার মনে পড়ছে আর এইগুলো কোথায় পাওয়া যেতে পারে যাতে একবার চোখে দেখতে পারা যায় কিংবা কপি করা যায় এইটা हां মানে নিজের কাছে আমার লেখা প্রায় আচ্ছা আপনার কোনো নিজের আলাদা করে কোনো বই পাবলিশ হয়নি আচ্ছা সেটা কে পাবলিশ করলেন সেটা আমি আচ্ছা আচ্ছা এই বইটা বই গুলো তো আচ্ছা রবীন্দ্রচর্চা এই কালকেই তো এর একজন লোকের সঙ্গে দেখা হলো একটা প্রোগ্রামে আপনি পত্রিকার সম্পর্কে একটু বলুন না পত্রিকা মানে আমার লেখা যে বেরিয়েছে না পুরোনো না পুরোনো পত্রিকা যে পত্রিকাগুলো গুলো নামগুলো আমরা দেখি দেখুন পুরোনো দিনে দেখিনিটারের কখনো সখনো আচ্ছা আলোচনা করেছে আমি সেব দেখিনি সে বই শুনছি তারপরে যার কিছু কপি আমার কাছে আছে এবং সেই বইতে ওরা মধ্যে মধ্যে নাট্য সমালোচনা করতো আচ্ছা কিন্তু একটা অনেছে ক্লাসিক থিয়েটার যখন সমস্ত পয়সার কোন অভাব নেই তিনি স্থির করলেন যে রঙালয় হলেন সাপ্তাহিক পত্রিকা সেই সময় থেকে সম্বন্ধে অনেক কাগজে আলোচনা শুরু হয় আচ্ছা একটা কথা বলেন আপনি কি মনে করেন যে থিয়েটারে এই থিয়েটারে যে আলোচনাগুলো বেরিয়েছে তার দাম আছে তার উপরে নির্ভর করতে পারা যায় অনেক সময় দেখুন যেটা আমরা আজকাল দেখি আমাদের অনেক সময় খুবই আপত্তি থাকে আমরা জানি প্রোডাকশন ভালো নেই তার প্রশংসা করা হলো যা প্রশংসা করার যোগ্য তার আলোচনা করা হলো আমরা খুব ডিপেন্ডেবল অনেক সময় মনে হয় না কিন্তু তা হলো তখনকার দিনের যেগুলো লিখত সুতরাং যখন এই দলীয় পত্রিকার শুরু হলো যেটা উনিশশো কুড়ি সাল বা আচ্ছা তখন কাদা ছড়া শুরু হলো কিন্তু তার আগে তারা নিজেদের যা মতামত সে মতামত পুরোনো দিনের সেতেও সমালোচনা ইংরেজি প্রকাশিত এবং রয় বেরবার পর কয়েক বছর চলেছে তারপরে ক্লাসিক থিয়েটারের চার বছর চলেছে এবং তারপরেও এর যে একটা প্রয়োজনীয়তা সেটাও আমার বাবু সব সেই জন্যে তিনি তারপরে মাসিক নাট্য গিরিশ চন্দ্রের দলে ছিলেন এবং তখন অর্ধেন্দ্র শেখরের দলের সঙ্গে গিরিশ দলে। দলের খুব আক চাইছে সুতরাং তারাও একটা নাট্যমঞ্চের মৃত্যুর পর কিছুদিন বেরিয়েছিল তারপরে আচ্ছা ওইগুলো কোথায় পাওয়া যাবে সেটা সাহিত্য পরিষদে হতে পারে সাহিত্য পরিষদে অনেক পাবে অনেক পাবে অনেক এবং তারপর এবং অনেক জায়গাতেই কাদা ছড়াছড়ি যার ভেতর প্রধান ছিল এবং সত্যি একটা আবিচাত্য বজায় চলেছে সেটা হলো নাচ করা আচ্ছা তার বিরুদ্ধবাদী বাংলা ছিল তার বিরুদ্ধবাদী সত্র শিশির বা সাপ্তাহিক শিশির ছিল তাছাড়া বঙ্গ রঙ্গালয় বাসন্তী সব নাম হয়তো অফেন পড়ছে না এই রকম অনেকগুলো কাগজের কিছু কিছু সংখ্যায় আমার কাছে আছে রঙ্গালয় বলে একটা কাগজ আমি আমি দেখি আগে বন্ধু সাহিত্য পরিষদে তো যাচ্ছে ওখানে যদি পেয়ে যায় পাওয়া যায় তাহলে কোনো অসুবিধে নেই তা না চাল আমি আপনাকে নামগুলো বলে দিচ্ছি এবং একটা দামি কাগজ ছিল সেটা হল রূপরঙ্গো অনেক রাজ সাহিত্য পরিষদে আছে আপনি সেগুলো দেখবেন এবং আজকালকার ছিল আচ্ছা আপনি অহেন্দ্রবাবুর সম্পর্কে কিছু বলুন না অহেন্দ্রবাবুর তো অভিনয় আপনি বই আপনি লিখেছেন এটা তার সম্পর্কে একটু কিছু বলুন দেখুন অহেন্দ্রবাবু প্রথম যে রাত্রিতে অভিনয় আমন্ত্রণ করার জন্য আর্ট থিয়েটারের ডিরেক্টর দু একজন যেমন কুমার কেশ তাকে কি নাটক ছিল কর্ণার্জুন কর্ণার্জুন নাটক এবং আমি তিনি আমি সে প্রথম দিন এবং প্রথম দিনের অভিনয়তে আমি দেখে বাবু। মনে আছে আপনার উনিশশো বাইশ সাল আমার যদুর মনে পড়ছে আচ্ছা মানে শিশির বাবু একুশ সালে আরম্ভ করলেন আর মহেন্দ্রবাবু বাইশ সালে এসে গেলেন তারপরে সেই থিয়েটারও কয়েকবার আমি তারপরে এ দেখেছি কর্ণার্জুনের অভিনয় একদিন মনে আছে থিয়েটার দেখতে দেখতে দ্রুত ক্রীড়া পাশা খাল আসছি সে সময় দেখে দর্শকেরা পায়ে ছেড়ে বাইরে চলে গেল গেল প্রায় আমিও নিজে তো তলায় বসে দেখছি উনিশশো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স এই রকম তারপরে তোর নানা বই ওর অভিনয় করতে লাগেন আর এই তার যে অভিনয় করলেন সেটা দেখে আমার মনে হয় কিন্তু তার যেটা আগেকার দিনের থিয়েটারে একদম কোনো গুরুত্ব দেওয়া হয় না কিন্তু বাবু তারও একটা বৈশিষ্ট্য অভিনয়ের পদ্ধতি প্রকাশ করেন যেটা আমি পরের জীবনে দেখেছি শিশির কুমার রাম করলেন উনি করলেন অতি সামান্য একটা থেকে কৃপা কিন্তু এমনভাবে ভাবটাকে প্রতিফলিত করলেন তো কথা কিছু দর্শকের চিত্ত আকর্ষণ করতে শিশির কুমারের পর শিশির কুমার আমি তুলনা চৌধুরীর আপনি তো তিনকরি বাবুরও কথা তো বলছেন তিনকরি বাবু বেশ ভালো গলার খুব সুবিষ্ট ছিল তার বল তারপরে অনেক বই সব ভালো করছে তা সব কেউ ভালো করতে পারে যোগেশ একদম অনেক এই রকম এক তারও আমি দেখেছি কিন্তু নয় নয়তো যেগুলো ভালো করেছে সব ভালো করে আমাদের দৃষ্টিভঙ্গি ছিল যেটা আমি বলেছি যে একটা নাটকের ভূমিকা অভিভাব করতে হলে তার আনুষঙ্গিক নয় তার গোপের একটা চুল উঠে গেছে কিনা এটার দৃষ্টি নয় তার অন্তর্নি তো রক আচ্ছা আপনি তো প্রভাদে কেউ নিশ্চয়ই দেখেছেন নিশ্চয়ই প্রভাদেবীর কি বই আপনি দেখলেন প্রভাদে অনেক বই দেখেছি আগে দেখেছি আলমগীরের প্রভাত রূপকুমারী করত সেই অভিনয় দেখেছি তারপরে সীতা দেখেছি এবং ছিল তার সমসামির করি ছিল আচ্ছা বিনোদিনীকে আপনি দেখেছিলেন চেহারা দেখেছি কিন্তু সে আমার জন্মের ভৌতি থাকে তারা, তার এতে যেটা আমি আগে বলল যে তখন কাতিনের অভিনয় ফ্লো দিয়েছিল প্রভার অভিনয় সেটা ছিল ছিল না একদম সাধারণ ভাবে কথা সুন্দরী সেটা ফুল আরো পাওয়ার ফুলফুল তারা সুন্দরী যে রিজিয়ার কথা বলুন এক একটা কথা বলতো সেই তো তার উচ্চারণ আমি আর সমস্ত জিনিস কিছু জিনিসকে না কিন্তু সরল ভাবে বলে গেলেও জিনিসটা কি বলতে চাইছে এটা দর্শকদের আর দর্শকদের চেষ্টা এই অভিনেতাদের চেষ্টা নিজের নাম করবার জন্য নিজের পজিশন বাড়বার জন্য কিন্তু দর্শককে তৃপ্তি দিতে রস সৃষ্টি করতে পারল আচ্ছা হরেন্দা আপনাকে তো অনেকক্ষণ বিরক্ত করলাম আপনার কথা এগুলো খুবই দামি কথা এগুলো আমাদের রেকর্ড এতে রইল আপনাকে অনেক ধন্যবাদ নমস্কার